আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতিল্লা সৈমুসলিনা প্রিয় দর্শক শ্রোতা বাইবরা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হয়তো আরকানি ইসলামের আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে যে রসুল আকুল ইসলামের যুগের মসিকদের সিরিখ কি ধরনের ছিল হুম এবং পাশাপাশি আর হিস জমাতের উসুল কি ছিল আকিদে এবং অন্যান্য ক্ষেত্রে এই দুইটি বিষয় এই পর্বে ইনশাল্লাহ বলার চেষ্টা করব প্রথম নম্বর হচ্ছে যে শেখ মুহম্মদ বিশ্বাহ প্রশ্ন করা হয় যে রসুল আকরম সুলসলামকে যে মর্সিকদের নিকট পাঠানো হয়েছিল তাদের সিঁড়ি কী ধরনের ছিল তখন তিনি উত্তরে বলেন যে যাদের কাছে রসুল আকরম সাল্লামকে পাঠানো হয়েছে সেই মুর্শিকদের শিরকের ব্যাপারে যখন আমরা বলতে যাব তখন তিনি বলেন যে এটা আমরা বলতে বাধ্য যে তাদের সিঁড়ি কখনো রুবের মধ্যে ছিল না কারণ কোরআন মাজিদ আয়াতের মধ্যে কোরআন মাজিদের অনেক আয়াত কথা প্রমাণ করে যে তারা আপনার সিঁড়ি করেনি রুগুবিয়েতের ক্ষেত্রে হুম বরং তারা শিরিপ করেছিল এ বাদতের ক্ষেত্রে হ্যাঁ রুব ক্ষেত্রে তারা বিশ্বাস করত যে আল্লাহ যারা সামনে হচ্ছেন একমাত্র তাদের রব এবং তিনি কেউ যদি কোনো সমস্যায় পড়ে যান তার কথা তার ডাক তিনিই একমাত্র শ্রবণ করেন হুম এবং তিনিই তাদের বিপদ দূর করেন হ্যাঁ এগুলো তারা বিশ্বাস করত যেটা রুব বিয়েতের দাবি এই রোগবিদার দাবি তারা রক্ষা করত। এই কারণে তারা যখন আপনার নদীতে ভ্রমণ করত যখন তুফানের সম্মুখীন হতো তখন তারা একমাত্র আল্লাহকে ডাকত ওই সমস্ত মূর্তির কথা ভুলে যেত হ্যাঁ বরং তারা এ বাদতের মধ্যে এই ঝামেলা করেছে এ বাদতের মধ্যে সিরিপ করেছে তারা আল্লাহর পাশাপাশি অন্যান্য মূর্তির পূজা দিয়েছে এই কারণে এই শিরিকটা তাদেরকে ইসলাম থেকে বের করে দেয় হুম কারণ এই তৌহিদ যেটা সেটা হচ্ছে তৌহিদ মানে কি আল্লাহকে একক সাব্যস্ত করা সুতরাং তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করতে পারেনি এই কারণে আল্লাহর অধিকার যখন অন্য কাউকে দিয়ে দিয়েছে এই কারণে তারা মর্শিক হিসেবে সাব্যস্ত হয়েছে এবং তারা তাদের সাথে সুল আকরম এই কারণে যুদ্ধ করেছেন তাইলে আল্লাহ তালার অধিকারকে অন্যকে দেওয়া সেটার নামে তো শিক্ষ আর আল্লাহর যে অধিকার এটা সাধারণত তিন প্রকার একটা হচ্ছে হকুক মুখ আরেকটি চক হুক ইবাদা আরেকটি চক হুক আসমা ওসিফাত আল্লাহর এক নম্বর অধিকার হচ্ছে মালিকানার অধিকার আর দ্বিতীয় নম্বর হচ্ছে এবাদতের অধিকার তৃতীয় নম্বর হচ্ছে আসমাশিফাতের অধিকার নাম গুনাবলীর অধিকার এই কারণে ওলামাইকার তওহিদকে তিন ভাগে ভাগ করেছেন প্রত্যেকটার অধিকার হিসাবে একটা হচ্ছে তওহিদুল মুল্ক যেটা হুকুকুল মুল্ক সেটা তৌহিদে রুবুবিতের অধীনে আর এরকম এবাদতের যেটা অধিকার সেটা তহহিদ এবাদতের অধীনে আর আসমাশিফাতের অধিকারকে তহিদ তারা কিন্তু আল্লাহর এ বাদত করতে হবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না সুরেন এসা ছত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলেন যে তোমরা একমাত্র আল্লাহর বাদত করবে আল্লাহর সাথে কোনো বস্তুকে এটা এ ক্ষেত্রে শিরিকের কথা বলা হয়েছে অথচ তারা করতো এরকম ভাবে আল্লাহ আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে শিরিখ করবে আল্লাহ তার জন্য জান থারাম করে তার ঠিকানা হবে জাহ্নম এবং এরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না আরো বলেন যে আল্লাহ কখনো সিরিকে ক্ষমা করবেন না কিন্তু এর নিচের যেকোনো গুনাকে চাইলে ক্ষমা করতে পারেন আল্লাহ বলেন তোমাদের পালক বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় অহংকার বসত আল্লাহ বলেন আমি অছরি তাদেরকে জাহান নামে লাঞ্ছিত করে প্রবেশ করাবো এরকম ভাবে আল্লাহ সুরে বলেন্লাম তিনি বলেন এটা আপনার যদিও সুরাতুল গা ফেরুন কিন্তু শেখ মুহমদিন এটাকে সুরাতল এখলাস বলেছেন এখলাসে আমলই বলেছেন এখলাসুল আমল তিনি বলেছেন যে সুরে এখলাস যে যদি সুরা এটা কিন্তু এটা আসলে যেমন করবো না হ্যাঁ বলে যে বলা আবেদমা আবেদ তোম তোমরা যেটার এ বাদত করো আমি কুশিনকাল সেটার এ বাদত করবো না বলা আবেদুর মা আবুদ আর তোমরাও আমি যেটারে বাদত করি সেটার এ বাদতরা করবে না বরং তোমাদের তোমাদের তোমাদের আমার ধর্ম আমার তাইলে এইখানে এক একচ্ছত্রভাবে আল্লা কথা উল্লেখ করা হয়েছে এই কারণে এটা হচ্ছে এটা হচ্ছে জ্ঞানগত নিষ্ঠা এবং আপনার বিশ্বাসগত নিষ্ঠা আর এটা কর্মগত নিষ্ঠা দুইটার মধ্যে তিনি ব্যাসকম করেছেন দনোটাকে সুরায় তিনি দাবি করেছেন যাই হোক এটা একটা বলে দিচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে যে একজন বলতেছেন আলোচনত জমাতের উসুল কি আকিদার ক্ষেত্রে অথবা এবাদতের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে হম অথবা ক্ষেত্রে হ্যাঁ আপনার আলোচনার জামাতের আসল মূল আপনার থিমটা কি উসুল কি তখন উত্তরে বলেছেন যে আলোচনাল জমাত আকিদের ক্ষেত্রে বলেন অন্যান্য ক্ষেত্রে বলেন ধর্মের যত বিষয় আছে সকল ক্ষেত্রে আলোচনাল জমাতের আসল মূল হল মূল সূত্র হল যে কোরআন এবং সন্ন্যকে কঠিনভাবে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা এবং খোলাফায় রাশিদিন যে হৃদায়তের উপর ছিল সূন্যাতের উপর ছিল সেটাকে আঁকড়ে ধরা তাইলে কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতা ধরা এবং সাবেক রামের সে আদর্শকে আঁকড়ে ধরা এটার নামে হচ্ছে এটাই হচ্ছে জামাতের মূল আসল যেটাকে বলা হয় মূল আসলে এটা মূল সূত্র এটা এবং উসুল বলতে এটাই বোঝানো হয় কারণ আল্লাহ সুর আল হম একত্রিশ নম্বর আয়তে বলেন تحبون الله فاتبعوني يحببكم الله جه رسولة أبنى بلدين تم رجو دي الله كبه لباش تجاو تيلي عمارون شون كرو تيلي الله تمادر كبه لباش بي اركم هاوي الله جلشانو ونو عرق تاعت جه رسولة نساء راشنم برايات شكرا بلدشن جمعيو تغير رسولة فقد أطاع الله ومان تولى فما رسلناك عليهم حفيظا الله بلشن جه جه بكتير رسولة أكرم صلى الله سمنانو قد تبر بي شه আল্লাহন বলেন যে তোমাদেরকে রসুল যা দিয়েছেন সেটা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার চেষ্টা করো এইখানে এই আয়ের যদিও গণিমত্রের মাল সম্পর্কে কিন্তু শরীয়তের ব্যাপারে সেটা আরো গুরুত্বপূর্ণ এবং রসুল আকরম পাশাপাশি তিনি একবার জুমার দিনবার মধ্যে বলছিলেন আমা বা हमदार पर जे उत्तम कथा हमलार कथा उत्तम अपन आदर्श हमलमर आदर्श এবং নিকৃষ্ট কাজ হচ্ছে নব আবিষ্কৃত বিষয় এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত এবং প্রত্যেক বেদাত হচ্ছে এবং প্রত্যেক ভ্রষ্টতা যাবে এবং রসুর আকমস আরো বলেন বলেন যে তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবে এবং খোলভাই রাশেদিনের সূন্যদকে আঁকড়ে ধরবে যারা আমার পরে হেদায়তের উপর অটল থাকবে এবং তোমরা এই সূন্যদগুলোকে ভালো করে আঁকড়ে ধরো এবং মাড়ের দ্বার দিয়ে চেপে ধরো এবং তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে দূরে থাকবে কারণ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত এবং প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা সুতরাং এই ক্ষেত্রে অনেক উদ্ধৃতি কোরআন আদেশের দেওয়া যায় যে আপনার কোরআন এবং সুননাকে আঁকড়ে ধরতে হবে এবং সালবে সালহীন যাদেরকে সালবেকরাম বলা হয় খুলফায় রাশিদিন তাদের সুনতকে আঁকড়ে ধরতে হবে তাইলে কোরআন এবং হাদিসের পাশাপাশি খুলফায় রাশিদিনের সুনতকে আঁকড়ে ধরা এটা হচ্ছে আপনার বিষয় সুতরাং আলোসন্নুল জমাতের মেনহা মানহাত যেটা বলেন অথবা রাস্তা বলেন সেটা হচ্ছে কোরআন এবং সুননতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা এবং খুলফায় রাশিদিনের সূন্যতকে আঁকড়ে ধরা এটা হচ্ছে তাদের নীতি হম এবং टर मध्य तरह कथा हे तम के तार कखर्म के लिए विच्छिन्नता मत विच्छिन्न हो जाए ना हम्म तरह नीति एर पासपाशी हम्म तर नीति जो धर्म नहीं क्छिन्नता बिक्षिप्त पसंद करे তারা ধর্মকে প্রতিষ্ঠা করে যেটা আল্লাহ নিজের বাণী সুরে আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সেই ধর্ম তোমাদের জন্য কি আমি চয়ন করেছি আমি বিধান করেছি সেই ধর্মকে হুম যেটা আমি রসিদ করেছি নুআ আল ইসালিসামকে এবং যেটা আপনার নিকট পাঠিয়েছি এবং যেটা রসিদ করেছি ইব্রাহিম হুসা এবং ঈসাকে সেটা কি আল্লাহ যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটা কি ধর্মের ব্যাপার কফি যে তোমরা ধর্মকে বা তোমরা প্রতিষ্ঠা করবে ধর্মকে ধর্ম নিয়ে ভেদাভেদ করবে না বিচ্ছিন্নতা বাদীদের মতো বিচ্ছিন্নতা দেখাবে না হ্যাঁ সুতরাং আহ জামাত তারা যদিও अपनर जी व्यापारे गरिक मतभेद कर मतभेदा तर आंतरिक अपना शत्रुतार दिखे पहुँचिए देना जार कारण आपनर को मतभेद कर लेस्परिक ভালোবাসা রক্ষা করেছেন এটা হচ্ছে তাদের নিয়ম তাইলে তারা ধর্ম নিয়ে বিচ্ছিন্নতা হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে জাননি তারা ধর্মের উপর অটল ছিলেন এটা হচ্ছে তাদের নীতি তাইলে কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণ মেনে নেওয়া এবং রাশেদিনের সুন্নদকে মেনে নেওয়া এটা তাদের একটা উসুল আর তাদের আরেকটা নীতি হচ্ছে যে তারা ধর্মের ব্যাপারে আপনার সব এক কখনো তারা এক অপর থেকে বিচ্ছিন্ন নন এ বলে আপাতত এই পর্বকে আমরা শেষ করতে যাচ্ছি ওসলিল্লা মাহমদি আজমাই